এই পর্যায়ে যেটি আলোচনা হবে সেটি হচ্ছে ইতিপূর্বে আমরা লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম এখন ওয়াজিব নিয়ে আলোচনা করবো হ্যাঁ এর ওয়াজিব সর্বসাফল আটটি छूटे जाए अवश्य नाम हो जाए तब भूल क्रमे मूर्खता छूटे जाए तेपार श्रेष्ठमे এটার আপনার ক্ষতিপূরণ করা সম্ভব সেচ দেয় শো দিলে হয়ে যাবে হ্যাঁ তাইলে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে রোকন আর ওয়াজিবের মধ্যে যে যে ব্যক্তি কোন রোকন ভুলে গেলেও তার ছাড়া তাদের হবে না ওই জিনিস করা ছাড়া তবে কোনো ভুলবশত ছুটে গেলে সেটার ক্ষতিপূরণের ব্যবস্থা সেচ দেয় শহর মাধ্যমে তাইলে রোকনকে সেচ দেয় শহর মাধ্যমে আপনার কি করা যায় না ক্ষতিপূরণ দেওয়া যায় না কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে সম্ভব তাইলে রোকনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওয়াজিবের চাইতে হ্যাঁ আটটা সেটা আমরা বলতে যা। एक नम्बर वजीब हतुल एहराम सड़ा तकबीर एहराम तो रोक ताक्वीर बाकी गुलाब আপনার সেগুলো হ্যাঁ আপনার যদি ভুলে যায় যে আমি রসুল আকরমকে দেখেছি প্রত্যেকবার উঠার সময় নেই ঝুঁকার সময় এবং দাঁড়ানোর সময় এবং বসার সময় তাকে বেদ দিতেন खंड शत पांच नम्बर ख्रीटा तिरमेजर मध्य हदीस नंबर दुई शत तेपान्न हासान सही हदीसरा अलानी शुद्ध बने तरह हादीश नम्बर हम शत आठ এবং তিনি বলেছেন তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাদা দায়ী করতে দেখো দ্বিতীয় নম্বর বাজি হচ্ছে যে স্বামী আল্লাহ হামিদা বলতে হবে এটা ইমাম এবং একাকে সালাত আদায় করির জন্য কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসবে দেশাছে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাব্বিরু হীন ইয়াকুম ইলা সালাহ সুম্মা ইউখাব্বিরু হীন ইয়ারকা সুম্মা ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদাহ হীন রসুল সাল্লাম যখন সালাতের জন্য দাঁড়িয়ে বলতেন রোব্বা নাক হাম আমরা হাদিসটি হ্যাঁ দেখতে পাই মুসলিমের মধ্যে খন্ড নম্বর খ্রিস্ট হাদিস নম্বর আঠাশ হম সুতরাং এটা কাজ তারা দুইটা বলা তাদের জন্য শূন্য তারা যদি রব্বান আব খাল হামদে বলে দেয় তাদের শূন্য তাদের হবে কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক নয় তাদের জন্য ওই যে আপনার স্বামী আল্লাহ হামিদার বাধ্যতামূলক এবং যখনিদা বলবে তখন তোমরা রব্বা নাক বলবে হাদিস টি আমরা দেখতে পাই মুসলিমের মধ্যে হাদিস নম্বর চারশত চার মুসলিম আহমদের মধ্যে খন্ড নম্বর চার পিস নম্বর তিনশত নিরানব্বই হম আমরা এইভাবে আপনার কাজগুলো আদায় করবো চার নম্বর যেটা আপনার ওয়াজি হিসেবে আমরা বলতে পারি সেটা হচ্ছে লুকুর মধ্যে গিয়ে একবার সুহান রব্বের বলা পাঁচ নম্বর হচ্ছে শেষ দিয়ে গিয়ে একবার সুহান রব্বের আলা বলা আদিম বলতেন শেষদের মধ্যে সুহান রবি আলা বলতেন হম এটা কিন্তু এসেছে আবু দাবাদের মধ্যে আপনার হাদিস নম্বর আটশত তিরমিজির মধ্যে হাদিস নম্বর ছয়শ 1, टे प्रत्येक मन करते तीन बार सुन्न मन रखते छह नम्बर তিনশো পঁয়ত্রিশ হম এরকম ভাবে আপনার সাত নম্বর ওয়াজিব হচ্ছে যে প্রথম তার শব্দ বলা হম তবে যদি ইমাম সাহেব ভুলে দাঁড়িয়ে যায় মুক্তাদের উপর সে বলা বাধ্যতামূলক আর থাকে না কারণ বাধ্যতামূলক আর ইমাম দাঁড়িয়ে যে তার জন্য ফিরে ফেরত আসেননি বরং এটার ক্ষতিপূরণ দিয়েছেন সে মাধ্যমে হম এটা হচ্ছে সিস্টেম এই হাদিসটা আমরা দেখতে পাই বোখালের মধ্যে এক নম্বর আর প্রথম তার আপনার تشعب جي جگبالي شيتام رجاني التحييات لله وصلابات وطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد واللا إله إلا الله وأشهد أنه محمد رابده ورسوله اعت نمر جي واجيب شرح چه تشعب باتم تشعب باتار جنب وشا যেটা দেখতে পাই যে বলেন হাদিস এটা হচ্ছে মুসর আহমদের মধ্যে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর চারশত সাঁত্রিশ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো এবং আলবানি রহমতুল এরবাউল গলির মধ্যে হাদিস টাকে শুদ্ধ বলেছেন হাদিস নম্বর তিনশো যে তুমি যদি নামাজের মাঝখানে বসো তাহলে খুব দৃঢ়স্থিরতার সাথে বসবে এবং নিজের বাম রানকে বিছিয়ে দিয়ে তারপরে তাসাউথ পড়বে হ্যাঁ এই হাদিসটা আমরা দেখতে পাই আবু দাবাদের মধ্যে আটশত ছাপ্পান্ন এবং আলব ইচ্ছে করে যাবে। সালাদুলে যদি ছাড়া হয় তাহলে সেটার ক্ষতিপূরণ সিদ্ধার মাধ্যমে করতে হবে কিন্তু রোকন যে ইতিপূর্বে বলেছে সেগুলা কিন্তু দিয়ে ক্ষতিপূরণ হয় না সুতরাং এই ব্যবধান কেমন রাখতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা জানে আমল করে তহিদ দান করুন Allah a'lá, nabiyyina mehmed, a'lá, riyas a'l-i'a c